আয়সা তালান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্ধকার থাকতেই ফাজরের সালাত আদায় করতেন অতপর মুমিনদের স্ত্রীগণ চলে যেতেন অন্ধকারের জন্য তাদের চেনা যেত না অথবা বলেছেন অন্ধকারের জন্য তারা একে অপরকে চিনতেন না